পরিবেশিত বাংলা অডিও লেকচার সিরিজ পথিকৃতদের পদচিহ্ন সিরিজটি ধারাবাহিকভাবে ধরবে আমাদের পূর্ববর্তী নবীদের জীবন কাহিনী ও উজ্জ্বল ইতিহাস তাদের ত্যাগ ধৈর্য আলোর পথে সংগ্রামের গল্প এবং তাদের রেখে যাওয়া অসামান্য শিক্ষা ও আদর্শ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 অপরদিকে আমরা দেখতে পাচ্ছি আদম এবং হাওয়া তারা ভুল করার পর লজ্জিত হলেন আল্লাহ করলেন ফলে আল্লাহ আল্লাহ তাদের তবা কবুল করে আদম আলাহামতআ আদম এবং হাওয়া আলাহিসামকে দুনিয়াতে প্রেরণ করলেন সুতরাং উভয়ের মধ্যে মৌলিক পার্থক্য বিদ্যমান সেটা আমরা কুরআনের বক্তব্যেও দেখতে পাই শয়তান তাকে আল্লাহ আল্লাহ বললেন তুমি এখান থেকে বের হয়ে যাও বহিষ্কার হয়ে যাও নিশ্চয়ই তুমি রাজিম অপর দিকে আদম এবং হাবা আল্লাহদের যখন আলসু মোল্লাতে বলছেন আলসাহ কোমল ভাষায় বলছেন তোমরা সবাই এখান থেকে নিচে নেমে যাও এই ভাষাগত পার্থক্য এখান থেকে আমরা আরেকটি তথ্য লাভ করতে পারি সেটা হচ্ছে শয়তান অভিশপ্ত অবস্থায় জানা থেকে বহিষ্কৃত হয়ে গেছে এবং কোনদিন সে আর পুনরায় জাননাতে প্রবেশ করতে পারবে না কিন্তু আদম এবং তার সন্তানদের জন্য পুনরায় জাননাতে প্রবেশ করার সুযোগ রয়ে গেছে. ছিলেন শয়তান যেভাবে তাকে ইতিপূর্বে বিভ্রান্ত করেছিল পথভুষ্ট করেছিল তিনি আশঙ্কা করছিলেন তার সন্তানদেরকেও না শতান আবার সেভাবে পথভ্রষ্ট করে ফেলে এবং এ কারণেই আল্লাহমতাল্লাহ আদম আলাকে অভয় দিয়ে বলছেন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 যা আমাদের কুফর শির এবং মূর্খতার অন্ধকার থেকে আমাদেরকে সঠিক পথে সন্তান দান করে আলোচনা বলছেন যে ব্যক্তি আমার সেই হৃদায়ত অনুসারে চলবে তার উপর না কোনো ভয় আসবে আর না কোন কারণে তারা চিন্তাগ্রস্ত কিংবা সন্তপ্ত হবে অপরদিকে আলোচল্লাহ বলছেন যে সমস্ত লোকেরা এই হেদায়তকে অস্বীকার করবে এবং আমার আয়াতসমূহ আমার নিদর্শনগুলোকে মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করবে তারাই হচ্ছে জাহান্নামী অনন্তকাল তারা সেখানে থাকবে পরবর্তী গুরুত্বপূর্ণ আদম দুই সন্তানের ঘটনা আল্লাহ হাসাল্লামকে বলছেন আপনি তাদেরকে আদমের দুই সন্তানের দুই পুত্রের বাস্তব বিবরণ ঘটনা পাঠ করে শুনিয়ে দিন আদমের দুই সন্তানের বৃত্তান্ত আপনি তাদেরকে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 কবল মিনলি কোলল ইময় কবু মিনলত যখন তারা উভয়ে কুর্বানি করেছিল তখন একজনের কুর্বানী কবুল হল অন্যজনের কবুল হল না আদের একজন বলল আমি তোমাকে হত্যা করবই। অপরজন বলল আল্লাহ মুতাকিদের কুরবানি কবুল করে থাকেন সুতরাং কুরআন থেকে আমরা দেখতে পাচ্ছি হত্যাকাণ্ডের পেছনে মূল ঘটনার আলো সুমাত যা উল্লেখ করেছেন সেটা হচ্ছে কুরবানি কবুল না হওয়ার ঘটনা আদম আলাহিসের দুই সন্তানের নাম আলোসুমাতানে উল্লেখ করেনি কিন্তু রাসুল্লাহ সাল্লাম তার হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে গেছেন এই দুই সন্তানের নাম হচ্ছে হাবিল এবং কাবিল কাবিলের কুরবানি কবুল হয়নি হাবিলের কুরবানি কবুল হয়েছিল এবং পরবর্তীতে কাবিল প্রতিহিংস অবশত তার ভাই হাবিলকে হত্যা করেছিল হাবিল বলেছিল وان تنبو ابي اسمي وا اسمك فتكون من اصحابنا وذلك جزاء الظالمين اماকে হত্যা করার জন্য আমার প্রতি তুমি হস্ত প্রসারিত করলেও তোমাকে হত্যা করার জন্য আমি হাত বাড়াব না আমি তো জগতের সুমিয় রব আল্লাহকে ভয় করি আমি এটাই চাই যে তুমি আমার এবং তোমার বাবার ভার বহন করে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 অতপর তুমি জাহান নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাও আর এটাই হচ্ছে অত্যাচারী বলেছেন তোমাদের দিনগুলো দিবসগুলির মধ্যে সর্বাপেক্ষায় উত্তম দিন হচ্ছে জুমুয়ার দিন এই দিনেই আদমকে সৃষ্টি করা হয়েছে এই দিনেই তার মৃত্যু হয়েছে এবং এই দিনেই কিয়ামত সংঘটিত হবে আদম আলা যখন সৃষ্টি করা হয়েছিল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 দাউদ আল্লা বন ইসাইলিদের একজন নবী ছিলেন তিনি যদি শেষ একজন ব্যক্তি হয়ে থাকেন তাহলে আমাদের অবস্থান কোথায় আমরা কতটা সে কতদিন আলম আলাহিসাম তার সন্তান হিসেবে দাউদ আলাহিস্লামকে ভালোবেসেছিলেন এবং যখন তিনি জানতে পারলেন তার সন্তান দাউদ ষাট বছর হায়াত লাভ করবেন তিনি আলাহার কাছে সুপারিশ করলেন অনুমতি প্রার্থনা করলেন যে তার হায়াত থেকে অর্থাৎ আদম আলা হায়াত থেকে যেন চল্লিশ বছর দাউদ আলা আয়ু প্রদান করা হয় রুহের জগতে আলাহ কাছে আল্লাহ আদমকে বললেন তবে কিন্তু এটাই লিপিবদ্ধ করে রাখা হবে এবং সংরক্ষণ করা হবে অর্থাৎ অন্য কথাই বলতে গেলে আল্লাহ সুহামতাল্লাহ আদম আলা বলছেন তুমি যা বলছ ভেবে বলছ তো আদম আলাহিসাল্লাম বললেন হ্যাঁ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 মৃত্যুর ফেরস্তে মালাকুল মাহমুদ বললেন আপনি কি আপনার আয়ু থেকে চল্লিশ বছর আপনার সন্তান দাউদকে দিয়ে দেননি আদম ফাজাহাদা আদম অস্বীকার করেছিল তাই আদমের সন্তানেরাও অস্বীকার করে ফানাসিয়া আদম ফিয়া আদম ভুলে গিয়েছিলেন তাই তার সন্তানেরাও ভুলে যায় ও আখতা আদম ফ ইয়াজুরাহ এবং আদম ভুল করেছিলেন তাই তার সন্তানেরাও ভুল করে আদম আলাহিসাল্লাম যখন এই ঘটনাটিকে অস্বীকার করলেন মূলত আদম আলা ভুলে গিয়েছিলেন এবং এই ভুলে যাওয়া এটা মানুষের একটি স্বভাব বা প্রকৃতি এবং আমরা জানি ইনসান শব্দটি আরবি ইনসান শব্দটি এসেছে নাসিয়ান শব্দ থেকে এবং নাসিয়ান শব্দের অর্থই হচ্ছে ভুলে যাওয়া বা এমন একটি সত্তা দিয়ে কোনো কিছু ভুলে যায় সুতরাং আদম আলাহিমাম যখন অসীকগিরি জানিয়েছিলেন তিনি মূলত ঘটনাটি ভুলে গিয়েছিলেন তিনি তার জীবন থেকে চল্লিশ বছর আয়ু দাউদামকে প্রদান করেছেন তিনি কখনো এই মিথ্যা কথা বলেননি এই বিষয়টি আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে কারণ আদম তিনি হচ্ছেন আল্লাহর একজন নবী আলাহাল আম্বিয়াদের মধ্যে তিনি একজন ব্যক্তি এবং আল্লাহ তার নবীদেরকে পাপ কাজে লিপ্ত হওয়ার ত্রুটি থেকে মুক্ত করে সৃষ্টি করেছেন সুতরাং তারা গুনাহের কাজে লিপ্ত হন না আদম আলাহিসাল্লাম মূলত এই ঘটনাটিকে ভুলে গিয়েছিলেন এবং যেহেতু তিনি ভুলে গিয়েছিলেন সে কারণে আলোসাহের পক্ষ থেকে একটি ভুল ছিল এবং আলোসফ মোহাম্মদ তার এই ত্রুটিকে ক্ষমা করে দিয়েছিলেন এবং আমরা দেখবনে মানুষ হিসেবে এই ভুলে যাওয়া এটা খুবই স্বাভাবিক একটি ঘটনা আমরা অনেক সময়ই পূর্বের কোন একটি বিষয় মনে রাখতে পারি না যেমন আমরা দেখতে পাচ্ছি আদম আলাহাম যখন চল্লিশ বছর হায়াত দাউদামকে প্রদান করলেন নিঃসন্দেহে এটি অনেক বড় একটি ঘটনা এরপর আদম আলাহিসাম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 এবং আমরা আলোচ কাছে দোয়া করছি যেন তিনি আমাদেরকে আমাদের পিতা আদম আলাহি ইসালামের সাথে জাননাতে একত্রিত হওয়ার তৌফিক দান করেন সুহান ইজতি আমি ও সালামুন আল আল মুরসলিন আলহামদুলিল্লাহ রব্বুল আল